আমরা কখনো মনে না করি না এরকম নয় অবশ্যই কোরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন আমি তাদের উভয়কে দাউদ এবং সুলাইমানকে প্রজ্ঞা এবং জ্ঞান ইল এবং হিকমা দান করেছিলাম কাজে আল্লাহ সুহামতাল্লাহ উভয়কে সামর্থ্য দিয়েছেন তবে পার্থক্য এটাই ঘটলো যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহআ সুলাইমকে শিক্ষক কে ছিলেন তার পিতা দাউদুল্লাহামী তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইম্লামকে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন সুলাইমান দাউদুল্লাহামের কাছ থেকে দিনের জ্ঞান শুয়া জ্ঞান লাভ করেছেন হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন কিন্তু আলোচক কোরানে স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কে তিনি সরিয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য করেছেন এবং আগের কথাটিকে আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না যদি তাই হতো তাহলে প্রত্যেকেই সরিয়ে আইন নিয়ে পড়াশোনা করলো ফিকা হাজিজ মুখস্থ করলো আর সবাই ভালো বিচারক হয়ে যেত কিন্তু যখন কোন একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে তখনই সে ভালো বিচারক হতে পারবে না কাজী আইনের সঠিক বুঝ এবং তার প্রয়োগিক ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এবং এটার মধ্যে একটি ভাই সাহাবার রাজি তুল্লু তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন উদাহরণস্বরূপে আমরা বলতে পারি আলী নাবু আলী রাজি তুল্লু তিনি কাজী বা ন্যায় বিচারক হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং খলিফা অমর ইবুল খাতার রাজেতুল্লানহ এ কারণে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন তিনি আলিজুল্লানহকে কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন আরেকটি বিচারের কথা এখন আমরা জানব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 এরকম সময় একটি নেকড়ে এসে শিশুদের একজনকে খেয়ে ফেলল যখন তারা ফিরে এসে দেখল দুই শিশুর একজন নিহত হয়েছে দুই মাই জীবিত শিশুকে নিজের সন্তান বলে দাবি করতে শুরু করল এবং এটা নিয়ে তাদের মধ্যে একেবারে যুদ্ধ দ্বন্দ্ব লেগে গেল জীবিত শিশু এটা আমার বাচ্চা কাদের কোন ধরনের মীমাংসায় পৌঁছাতে না পেরে তারা দাউদুল্লাহ সাল্লামের কাছে বিচারের জন্য আসলো দাউদুল্লাহ উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং রায় দিলেন এটা মহিলাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন তারা জানালেন বললেন কি রায় এসছে সুলামান্লাম বললেন বার্তাটিকে আমার কাছে দাও আর একটা ছুরি নিয়ে আসো মহিলার আশ্চর্য হয়ে গেল ছুরি দিয়ে আপনি কি করবেন সুলাইমান বললেন যেহেতু তোমরা উভয় এই শিশুকে নিজের সন্তান বলে দাবি করো এবং কোনো না কাজেই আমি ছুরি দিয়ে বাচ্চাকে দুই টুকরা করব তোমাদের প্রত্যেককে একটা একটা করে টুকরা ধরিয়ে দিব্য আকর্ষণটা মনে হচ্ছিল যেন তিনি এখনই করবেন কনিষ্ঠ মহিলাটি চিৎকার করে উঠলো এবং অনুরোধ করে বলল না না এমন কাজ কখনো করবেন না সে প্রয়োজনে সেই মুহূর্তে বলতে শুরু করলো বাচ্চা আমার না বাচ্চা বড়জনকেই দেন কিন্তু তবুও যেন বাচ্চাকে আপনি না করেন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 আল্লাহর অনুগ্রহ আল্লাহর দেওয়ার সুযোগ এবং সক্ষমতা তাও আমি সাফল্য পাই আল্লাহ আমি কঠোর পরিশ্রম করতে পারি তিনি ইচ্ছা করলে থাকা সত্ত্বেও পরিশ্রম আমাদের পক্ষে সম্ভব হতো না সাফল্য পাওয়া সম্ভব হতো না কাজে জ্ঞান বলুন অর্থ বলুন স্বাস্থ্য বলুন সম্পদ ব্যয় বলুন না কেন সবকিছুই আল্লাহ দান তার দয়া এবং মেহরবাণী আমরা যদি দাউদ দিকে তাকাই আমরা দেখতে তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না কিন্তু আল্লাহ সুভাহতাল্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন তিনি দাউদ এবং সুলাইমান আলাইস্লামকে এগুলো দান করেছেন প্রজ্ঞা দান করেছেন ইলুম দান করেছেন এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ এই দুজন সম্মানিত নবী তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুহামতাল্লা দিকে আরোপ করেছেন কখনো বলেননি এগুলো আমাদের অর্জন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 এটা অনেক বড় একটি বাদত ইমাম একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা বলতে পারি শকর এবং সবর এবং ইংরেজিতে কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি দ্বার সঙ্গে তুলনা করেছেন সবর অনেক বড় একটি ইবাদত তেমনি ভাবে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 তিনি ছোটেননি বরং তিনি কাজ করে গেছেন আজীবন সন্তুষ্টির জন্য আলোচনা করেছি বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন ঠিক তেমনি ভাবে সুলাইমন আল্লাহ ইসলামকে কিছু পরীক্ষা করলেন আল্লাহ সুবাহ পুরাণে একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন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 রবে স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি সম্পদের মহাব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্য ডুবে গেছে এগুলোকে আমার কাছে আনো তাদের পা এবং হাত দিয়ে একাত করতে থাকলো বা হাত বোলাতে থাকলো সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগল ঘটনা ছিল এরকম যে সুলাইম আহ ইসলাম তার সৈন্যবাহিনীদের সৈন্যবাহিনীর যে ঘোড়া যেগুলিকে যুদ্ধে ব্যবহার করা হয় জিহাদে ব্যবহার করা হয় সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল দেখানো হচ্ছিল এবং তিনি নিবি পর্যবেক্ষণ করছিলেন ঘোরাগুলোকে দেখছিলেন এমনকি সূর্য অস্ত গিয়ে মাগ্রীবের সময় চলে আসলে তখন তার স্মরণ হল তিনি বলে উঠলেন হায় আফসোস আমি তোমার রবের স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্যও ডুবে গেছে পরবর্তী আয় বলা হয়েছে অতঃপর সুলাইমান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 কোন মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে গুরুআনের আয়াতকে বিশ্বাস করতে পারি বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইদিনা সুলাইম পরীক্ষা করা হল আল্লাহর পক্ষ থেকে এবং পরীক্ষায় তিনি দেখা গেল আসরের সালাদ আদায় করতে ভুলে গেলেন পরবর্তীতে মাগরিবের সময়ে তার এই বিষয়টি স্মরণ হল একই রকম একটি পরীক্ষা সুল্লাহ সাল্লামকে করা হয়েছিল একটি যুদ্ধে আল্লাহাম যুদ্ধরত থাকার কারণে তার আসরের সালাদ ছুটে যায় এবং পরবর্তীতে তিনি বলেছিলেন আল্লাহ ধ্বংস করুন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 সে সময় তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনসা আল্লাহ কিন্তু গর্ভারণ করলেন না একজন ব্যতিক্রম আর অপরিণত মৃত সন্তান যেটাকে আলাহ সুমাতাল বলছেন যে আমি সিংহাসনে রেখে দিলাম একটি নিঃস্রাণ দেহ এটা ছিল সুলাইম আলাহিসামের প্রতি একটি পরীক্ষা আলাহ সুহামতাল্লাহ এভাবে সুলাইম পরীক্ষা করলেন সুতরাং ইনসা আল্লাহ বলার এই পরীক্ষাটা আল্লাহ এমনভাবে নিলেন যেন পরবর্তীতে যা কিছু করা হয় সেগুলো ক্ষেত্রে অবশ্যই ইনশা আল্লাহ এর মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে ভবিষ্যতে যে কোনো কিছু করার ব্যাপারে বলার ব্যাপারে অবশ্যই আমাদের ইনশা আল্লাহ বলা জরুরি কেননা আল্লাহর ইচ্ছা ইচ্ছাব্যতীত আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন কোনো কিছু করা সম্ভব নয় সাইদান সালাইম আল্লাহিসাম তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করলেন ফিরিয়ে এলেন এবং তৌবা করার পরে দেখুন আল্লাহ আল্লাহ কিভাবে আরো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 নিশ্চয় আপনি হচ্ছেন মহান দাতা সুল্লাম একটি বিশাল করছেন এবং সাম্রাজ্য যেটা তারপরে না। এককভাবে ইউনিক সাম্রাজ্য যেটা আর কারো হবে না কি জন্য সুলাইমন আলাহিসাল্লাম এত বড় রাজত্ব যাচ্ছেন রাজ্য ক্ষমতার লোভে ক্ষমতার জন্য না বরং তিনি এটা চেয়েছেন তার মদিজা হিসেবে এই রাজত্বই হবে তার মদিজা এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি আবার কাউকে দেওয়া হবে না প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আল্লাহ কিছু স্বতন্ত্র সুলাইম আলু ইসলাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মজিজা হিসেবে এবং আমরা বাস্তবে দেখতে পাই আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে সত্যিই সেটা ছিল এক মহা মজিজা তার রাজত্ব তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয় সুলামানের দু আলসুবাহ তালা কবুল করলেন আল্লাহ বললেন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 যেখানে আল্লাহ মোহাম্ম বলছেন সুলাইমা দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হে লোক আমাকে উড়ন্ত পক্ষী ভাষা শিক্ষা দেওয়া হয়েছে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 আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি শতান অর্থাৎ জিনদের কথা আল্লাহাম তাল্লা বলছেন যাদেরকে তিনি সুলাইম আলাইস্লামের জন্য বসীভূত করে দিয়েছিলেন এই জিনেরা সুলাইম আলাইসাল্লামকে সুলাইমুল আলাহিস্লামকে মান্য করতো আল্লাহ সুহামতাল্লাহ আদেশে এবং সুলাইমুল্লাহাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি নির্মাণ করত একের পর এক নিয়ামত আল্লাহ সুহাম তাল্লাহ সুলাইমুল্লামকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন আরেকটি আয় থেকে আমরা জানতে পারি সুলাইমুল আলাহামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিঁপড়ের ভাষা আরেকটি আয় আমরা দেখতে পাই আল্লাহ সুহাম্মলাইম আল্লাহ সাল্লামকে একটি ঝর্ণা দিয়েছেন এমন ঝর্ণা যেখানে গলিত পিতল প্রবাহিত হতো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 يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وجفان كالجواب وقدور راسيات يعملون الداو د شكرا وقليل من عبادي يشكور ترى <تصفيق> হাউল সদৃশ্য বৃহদ পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেক নির্মাণ করত আল্লাহ বলছেন হে দাওদের পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও কাজ করে যাও আমার বান্ধবাদের মধ্যে অল্প সংখ্যক কৃতজ্ঞ আয়তের শেষ অংশে একটি মহাগুরত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই আলসু মহাতা বলেছেন এ মালু অর্থাৎ আমল করে যাও আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এতটুকু বলা কি শকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নিই বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে প্রকৃত অর্থে কৃতজ্ঞতাকে প্রকাশ করা হয়ে থাকে এই জন্যই আল্লাহ বলছেন আমার বান্ধাদের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ এবারে আমরা কথা বলতে যাচ্ছি জন্য আল্লাহ জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে জিন শয়তানদের অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে তিনি একদিন সালাদ আদায়রত অবস্থায় ছিলেন ফজরে সালাত আদায় করছিলেন এবং তার পেছনে হাদিসের বর্ণহাকারী আবু সাইদ খুদ্ি তিনিও ছিলেন তিনি বলেন আমিও তার পেছনে সালাতে শরিক ছিলাম কিন্তু রাসুলাম যখন কিরাত করছিলেন কিরাতগুলো জড়িয়ে যাচ্ছিল সালাদ শেষ করার পরে রাসুলাম তিনি বললেন আজকে সালাতে ইবলিস আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছিল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 সুলাইমানের দুয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমন ভাবে সেই ইবিস শৈতানকে মসজিদের খুঁটির সাথে আমি বেঁধে রাখতাম যে মদিনার তিনিাম যখন আল্লাহ সুবাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইসালামের দোয়া কবুল করে আল্লাহ সুহামতাল্লাহ জিন এবং শয়তানকে শুধুমাত্র একক ভাবে সুলাইমানের জন্যই অনুগত করে দিয়েছিলেন কাজে এটা ছিল এমন একটা মজিজা যা সুলাইমান সুলাইমানের জন্যই নির্দিষ্ট একক ইউনিক তিনি বলতেন এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমান সুলাইমানের জন্য নির্দিষ্ট ছিল তখন তিনি সেই শয়তানকে অবমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সুলাইমন আলাই একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম তার সেই রাজত্বের সম্পর্কে এবং আরো বেশ কিছু দোয়া সাল্লাইম আল্লাহামের রয়েছে মোট তিনটি বিষয়ে সাল্লাম দোয়া করছিলেন রাসুল সাল্লাম বলেন সুল্লাই যখন মসজিদুল আকসা পুনর্নির্মান সেই সময় তিনি আল্লাহ চেয়েছিলেন কিন্তু তিনটির মধ্যে দুইটিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে আশাগুলি তৃতীয়টা আল্লাহ আমলের জন্য কবুল করে নেবেন প্রথমত এক নম্বরে সোলাইম আলাহিস্লাম চেয়েছিলেন এমন ফয়সালা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে অর্থাৎ আল্লাহ দিতে পারবেন এর জন্য জ্ঞান তিনি আল্লাহ তাকে তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তারপর আর কাউকে দেওয়া হবে না আল্লাহ এটাও তাকে দান করেছেন তিন নম্বরে সুলামুল আলাহিসাল্লাম আল্লাহ সুবাহর কাছে দোয়া করেছিলেন যে কোনো ব্যক্তি যদি এই মাইতুল মুকাদ্দাস বা মাসজিদুল আকসা যে সের থেকে বের হয় এবং সে মায়ের পেট থেকে ভূমি করি এই তৃতীয় দোয়ারটি আল্লাহ আমাদেরকেও দান করবেন আমাদের জন্য আল্লাহ আদায় কবুল করবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মসজিদুল সেখানে স্বাদ আদায়ের মর্যাদা এবং সদাৎ আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইম আল্লাহ করেছেন এবং রাসুল ইসলাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেনমগন তারা বলে থাকেন যদি যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসরাতে সালাদ আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং যদি কোন ব্যক্তি মসজিদুল আকসরাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র দুই রেকাত সালাদ আদায় করে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 সুব সম্ভবত পাখিদের দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোন সদস্য যেন অনুপস্থিত না থাকে বা না পড়ে এই তদারকির দায়িত্বগুলো সমুদ্রের মতো এই সুবিশাল সেনা বাহিনী নিয়ে সেনাবাহিনী সাল্লাম হচ্ছিলেন তিনিত্যকা যে উপত্যকা পরিবেশ দিতে ছিল পিপড়া দ্বারা আল্লাহ সালা সেই উপত্যকাটিকে কোরআন উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে যারা অর্থ দাঁড়ায় পিপড়ার উপত্যকা কারণ সেখানে প্রচুর পিপড়ার বসতি ছিল সুলাইম আলা ইসলাম তিনি এই বিষয়টা জানতেন না যেটা হচ্ছে এমন সময় একটি ক্ষুদ্র পিঁপড়া দিগন্তের দিকে তাকিয়ে এই সুলাইম আলাহ ইসলামের সুবিশাল বাহিনীকে মার্চ করে আসতে দেখলো। সেই পিপরাটি প্রথম যে দেখলো এই বাহিনীকে একবার চিন্তা করুন যে এই ধরনের একটা বিশাল জনসমাবেশ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 একজন মুসলিমের টিকে থাকা এটা নির্ভর করে জাতি হিসেবে মুসলিমদের বা উম্মার টিকে থাকার উপরে কখনো এরকম ধারণা করা উচিত নয় একা টিকে থাকব। সেই পিপরাটির যে বোৎসটি ছিল সেটা যদি কোন মুসলিমেরও না থাকে বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত যদিও বা শারীরিকভাবে সে জীবিত পিঁপড়াটি সুলদানাম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে অন্য সকল পিপড়াদের উদ্দেশ্যে তার যে দায়িত্ব সেই সম্পর্কে সে হলো হল বাকিদের উদ্দেশ্যে যা জাতির উদ্দেশ্যে গেল না বরং সে বলল হে সকল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো আল্লাহ বিষয়টিকে কোরআনে বর্ণনা করে বলেছেন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 দানাও যদি হয় সে দৌড়ে গিয়ে তার দলের বাকিদেরকে খবর দেয় এবং সবাই খাদ্যগুলোকে নিয়ে সবসময় তারা একতাবদ্ধ একত্রে কাজ করতে পছন্দ করে এটাই হচ্ছে পিঁপড় সেই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা জাতির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করা একতাবদ্ধভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকার কথা চিন্তা করা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 যদি কি হয় তারা ঘরে প্রবেশ না করে এর পরেও এরপরেও পিপড়াটি সুলাইমানের জন্য একটি অভিবাদ খুঁজছিল একটি কারণ খুঁজছিল সে বলছিল তাদের নয় ফাহুমলা যে সুলাইমানের বাহিনী ইচ্ছাকৃত তাদেরকে হত্যা করছে বরং সে বলেছে অজ্ঞাত সারি যদিও এটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন এরপরও সেই পিপড়া তার এমন ছিল যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ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 পিপরাটা সুলাইম আলাহিসামকে দোষারোপ করেনি যদিও তার জন্য পিপ্রাদের উদ্দেশ্য করে দেওয়া পিপ্রার এই বক্তব্য শুনে সুলাইম আলাহাম মুজকি হাসলেন আল্লাহ সুলাইম আল্লাহামকে পাখি পিপড়াদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে سليمان عليه السلام কৃতজ্ঞতা প্রকাশ করলেন শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলতেন তা তা হাসহকা মিন তৌলিহা ওয়া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 فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهِ فَقَالَ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ قُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সবেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন আমরা উম্মা হিসেবে উমা মহম্মদ সাল্লাহামের অনুসরণকারী মোহাম্মদ সাল্লাহামের অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে যত নবীর এসেছেন আমরা তাদেরও উম্ম তাদেরকে অনুসরণ করে থাকি পবিত্র কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের উৎস পবিত্র এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবিরাসুল্ল্দের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু এর বাইরে নবী রাসুলদের নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক কেচ্ছা কাহিনী মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয় নিঃসন্দেহে তারা সে সমস্ত থেকে পবিত্র সেগুলোকে আমরা বর্জন করি সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ সুবাহ কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের যে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন জাউদ সুলাইমান নহুদ সৌলে আলহিমসাল্লাম তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি যেমন আমরা দেখতে পাই রাসুল্লাহাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও কারণ তোমরা রয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইবাদতের জায়গা মাসায়ের সেখানে তোমরা দাঁড়িয়ে আছো কাজেই একইভাবে এই আয়াতটি থেকে সুলাইমান আল্লাহামের এই দোয়া সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুনাহা পাই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 এ নিয়ামতের সুক্রিয়া আদায় করা এটা হচ্ছে সর্বনিম্ন কৃতজ্ঞতার যে প্রকাশ তা আদায় করলেন তিনি দোয়া করলেন দোয়া করে বললেন হে আমার রব তুমি আমাকে সেই সামর্থ্য দাও যেন আমি তোমার এই নিয়ামতের কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারি যা তুমি আমার আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ এবং যেন আমি তোমার পছন্দ নিয়ে আমল করতে পারি কাজ করতে পারি এবং তুমি আমাকে তোমার নিজের অনুগ্রহের মাধ্যমে তোমার নেক বা দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও গুরুত্বপূর্ণ একটি মুখস্থাম তারত্ব তার এই বিশেষ মজিজা শক্তি ক্ষমতা এগুলোকে ব্যবহার করেছেন দিনের জন্য সুলাইমান সেই ঘটনা সম্পর্কে আলোচনা কোরআনে বলেছেন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 যে ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি একত্রিত করেছেন জমায়াত করেছেন এবং পর্যবেক্ষণ করছেন মনিটর করেছেন তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল হাজার হাজার মিলিয়নও হতে পারে দশ লক্ষ হতে পারে এক কথায় বিশাল বিশাল জামায়াত আল্লাহ কুরানিটাকে বলেছেন ফাহুম ইউ জাউন কিন্তু সেই সু সুবিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুহান আল্লাহ সুলাইমান্লাম ধরে ফেললেন এই ঘটনাটি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 কাজে এই ঘটনাটা সেই সমস্ত মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যারা কোন দায়িত্ব লাভ করেন যারা কোন নেতৃত্ব থাকেন প্রতি নেতাদের দায়িত্ব এই যায় অনুপস্থিত কি তিনি আজীব নৌ অউল অহল বিশু পি মু আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব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 যে পরিস্থিতি সেই পরিস্থিতির মাত্রা অনুসারে আইনকানুন প্রয়োগ করা হয়ে থাকে সুয়েম আলাহিস্লাম বলেন নাই যে আমি পাখিটাকে ছেড়ে দেব বা বলেননি যে সামান্য কোন শাস্তি দিব বরং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত বলছেন কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনী একত্রিত করা হয়েছে সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এমনকি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসুল সাল্লামের জীবনী বা সিরাহার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রাসুল্লাহ সাল্লাম যখন জিহাজের ময়দানে যেতেন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 যাত্রাপথে সেই লোকটির উঠে গেল উল্লেখ হওয়ার কারণে পরিবেশ বরী আবহাওয়া তার বাহন কিংবা সে নিজেকে সহ্য করতে পারেনি উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পরে নিহত হলেন সাাবাহনম তারা এই ঘটনা দেখে বলে উঠলেন শহীদ শহীদ এই ব্যক্তি শহীদ হয়ে গেছে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 ভিন্ন পরিস্থিতির কারণে ঘটনাটি ছিল আনাস ইবনী মালিক মালিক রাজিৎ মা তাকে নিয়ে আল্লাহ এবং বললেন যে আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্ত হিসেবে উপহার দিলাম সাহাবিৎম তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রুসুল্লাহলামের সেবা করতে যে কোন ধরনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন নিজেদের জীবন দেওয়া পর্যন্ত এই নেকার মা তিনিও যাচ্ছিলেন তার সন্তান আনাসিদ মালিক তিনিও যেন রাসুল্লাহামের বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেন সেবায় নিয়োগ খাদিমেন এই জন্য তাকে তিনি সেখানে নিয়োগ দিলেন। আনাজ সৈয়দায় নিয়োজিত হয়ে গেলেন একদিনের ঘটনা রাসুল্লাহ সাল্লাম আনাজ সৈয়দ উল্লাহকে বললেন যে কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আস আনাজ রওনা হয়ে গেলেন বাজারের পথে যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অপবয়স্ক ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে আনাস হয়ে যাতে তিনিও তখন বাচ্চা বয়সী ছিলেন পরিণত বয়স্ক হননি তিনি কি করলেন সেই তাকে কাজ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলে গেলেন যে তিনি একটা কাজে বের হয়েছিলেন সময় গোড়াতে লাগলো দেরি হয়ে গেল সাল্লাহাম আনাসের অপেক্ষায় তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত অপেক্ষা করতে করতে একসময় আল্লাহ হাসান বের হলেন বের হয়ে এসে দেখেন তিনি খেলাধুলায় ব্যস্তকে ডাক দিলেন এবং রসুল হাসানকে দেখা মালিকের মনে পড়ল যে তিনি একটি কাজে বের হয়েছিলেন তাকে রাসুল হাসান আদেশ দিয়েছিলেন এই কথা মনে পড়ে তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন কিন্তু সেই টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি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 কঠোর তার উপর শাস্তি প্রদান করা হতে পারে কিন্তু সালাম তিনি শুধুমাত্র একজন রাজা তার বাবা নার উপরে সুলাইমান তিনি আল্লাহ আমি যে বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় বিনয় সহকারে তারা সবার কথা শুনেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আল্লাহাম তিনিও বিনয় সহকারে সে সংবাদ শুনলেন যদিও বা হয় তা একটি মাত্র পাখি থেকে সেই পাখিটা বলল আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি সাবা ইয়েমেনের মা আরিবাহ অবস্থিত মা এটা হচ্ছে সাবা রাজ্যের ছিল খুবই উর্বর ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ আমরা সুলাইমুল ইসলাম সম্পর্কে আলোচনা করছি সুলাইমুল ইসলামের রাজত্ব কোথায় ছিল এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা দেখব যে একেবারে আরবের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 বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন দুইটি উদ্যান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 সেই হুদহুদ পাখি বলতে দিধাভত করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট গোমরা আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে সভ্যতাকে বিচার বিশ্লেষণ করা হয় তারা আল্লাহর উপর বিশ্বাসী অথবা আল্লাহর উপর অবিশ্বাসী এই দুটা বিষয়ের উপর ভিত্তিতেই আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে পৃথক করা হবে এমনকি হাসরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদের দুই দলে ভাগ করা হবে হয় তারা মুমিন অথবা তারা কাফের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 তারা আল্লাহকে সিজা করে না কেন যিনি নভমন্ডল এবং ভূমন্ডলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহ কোন উপার্স্য নেই মালিক। যদিও বা সেই পাখি রিপোর্টে আছে একটি বিশাল সিংহাসন কিন্তু সে তার রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ তিনি ছাড়া কোন উপ্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক সর্বোচ্চ সিংহাসনের মালিক তিনি আলো আল্লাহ মহা তাকে কেন তাঁর সিদ্ধা করছে না কেন সিদ্ধা করছে সেই সূর্যকে আয়াত আমরা এখানে একটি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 ব্যবহার করা হয়েছে পত্র দেওয়ার জন্য শুধুমাত্র পত্র প্রেরণ করা নয় সুলাইমান তাকে আরও একটি দায়িত্ব দিয়েছেন তাদেরকে মনিটর করো পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পরে কি রিয়কশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে হুদ দূর থেকে তাদের দিকে আলোচনার দিকে লক্ষ্য রাখছিলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন খুবই সংক্ষিপ্ত চিঠি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 বিলকিস বলছে আমাকে এমন একটি পত্র দেয়া হয়েছে যেটা হচ্ছে কারীম সম্মানিত একটি পত্র কেন সেই সেই পত্রটিকে বিশেষ সম্মানিত বলেছে আল্লাহ আলাম কোন কোন তাফসিরকার তারা বলেছেন হতে পারে এটা চিঠির অঙ্কিত মোহর অথবা চিঠির আকর্ষণীয়তা কিংবা কেউ কেউ বলেছেন এটা আসলে চিঠির সেই ভাববস্তু বিষয়বস্তু আবার কেউ বলেছেন যিনি পত্র প্রেরণ করেছেন তার কারণেও সেই পত্রটি ছিল বিশেষ পত্র কিতাবুন কারিম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 এবং এটা শুরু হচ্ছে অসীম দাতা পরম দয়ালু আল্লাহ পত্র শুরু হয়েছে যেকোনো কাজ করব আল্লাহ করি আমাদের খাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা সুরা যখন তিলাওয়ি আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা যখন কোন বাহনে চড়ি তখন আমরা বলি বিসমিল্লা যে কোনো ভালো কাজ নেক কাজ যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেই কাজে শুরুতে আমরা বলি আল্লাহর নাম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 আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করোনা এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে পত্র এখানেই শেষ পত্র শেষ সুলাইম বললেন আল্লাহআল আলাইয়া অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করো আমার থেকে শ্রেষ্ঠ মনে করো না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 বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে এটাই সুলাইম বলেছেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করোনা এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও কথা বুঝিয়েছেন তুই অধিকাংশ মতব্যক্ত করেছেন এখানে মুসলিম বলতে ধর্মকে বুঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি সাধারণ অর্থে শাব্দিক অর্থে সুলাইম আল্লাহ ইসলামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বুঝানো হয়েছে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 তারা বলবে যদি আমরা শুনতাম কিংবা যদি আমাদের বোঝার ক্ষমতা থাকতো আকল থাকত তাহলে তো আমরা এই আগুনের মধ্যে থাকতাম না তারাই সেই দিনে সাক্ষ্য দিবে যে দুনিয়াতে আসলে তাদের কোন আকলই ছিল না বোঝার কোন ক্ষমতাই ছিল না তারা ছিল মূর্খ কাজে সত্যিকারের হৃদয় সত্যিকারের বোধশক্তি এটা হচ্ছে সেই বোধশক্তি যা একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে ইসলামের দিকে নিয়ে আসে সেই আলমালা তিনি পরামর্শ চাইলেন ব্যবহৃত শব্দ যার অর্থ হচ্ছে সমাজের নেতৃত্ব স্থানীয় নেতা গছর ব্যক্তিরা শাসক শ্রেণী সে তিনি বললেন হে আমার পারিশদবর্গ ইয়া আই হালমালা তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো কি করা উচিত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 শুরুতেই কেন আমরা সংঘাতের দিকে যাব অন্য কোন উপায় থাকতে কেন সংঘাত এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রসুলামের জীবনীতেও রাসুল্লাহামের নীতিও ছিল এটাই তার সম্পর্কেও বর্ণনা করা হয়েছে যখনই আল্লাহ রসুলের সামনে দুইটা অপশন থাকল দুইটা উপায় থাকল তিনি সবসময় সহজ উপায় সহজ অপশনটাকে গ্রহণ করতেন রাসুল্লাহাম তিনিও চাইতেন না যে সহজ কোন উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে সেটা কুরাইজের সঙ্গেই হোক বা অন্যদের সঙ্গেই হোক না কেন হচ্ছে নীতি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 রাজাবৎসারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা সেই জনপদকে তছনছ করে দেয় লণ্ডভণ্ড করে দেয় এবং সেইখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপমানিত আল্লাহ সেই রানীর কথার সমর্থনে বলেছেন এবং তারা এটাই করে থাকে তিনি বললেন রাজাবাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা সেখানে কি কি পরিবর্তন করে কোন বিষয়টাকে তারা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে কি কি বিষয়কে করে দেয়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 নিচু করে ফেলবে আমাদের কর্মশেষ আমাদেরকে তাড়িয়ে দেবে আমাদের সম্পূর্ণ দেশকে এসে সম্পদ হিসেবে গনিমা হিসেবে গ্রহণ করবে সুলাইমান তিনি হয়তো অন্য রাজাবাসাদের মতোই সম্পদের কারণে তারই রাজত্বকে দখল করতে চাচ্ছেন এই জন্য বলেছেন তুমি আত্মসমর্পণ করে আমার কাছে এসে উপস্থিত কিন্তু তিনি জানান না যে সুলাইমান আলাহ ইসলাম তার ভূমিকা রাজাবাসার ভূমিকার থেকেও অনেক ঊর্ধ্বে তিনি আল্লাহ মোহাম্মতাল একজন সম্মানিত নবী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 পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে যখন ইংরেজরা বিজয় লাভ করল তখনও একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ঘটল এবং সাতচল্লিশের আগে উনিশশো সালে তখনও এই বাংলায় যেটা ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধশালী সম্পদশালী অঞ্চল ছিল আর একটি দুর্ভিক্ষ দারিদ্রতা প্রবেশ করেছে সম্পদের লোভে এবং আসার সময় যাওয়ার সময় পুরো সময়টাই তারা সমস্ত সম্পদ লুট করে নিয়ে গিয়েছে কাজে এই বিষয়গুলো মাথায় রেখে রানি বিলকিস্ত তিনি ভাবলেন যুদ্ধ না করে আমি বরং তাদেরকে কিছু উপর ঢৌকন পাঠায় উপহার পাঠায় হাদিয়া তোহফা পাঠায় পাঠিয়ে দেখি যে তাদের কি রিয়াকশন কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় দূতেরা কি জবাব নিয়ে আসে এই প্রস্তাব রানীর একটা পরিচয় বহন করে কারণ তিনি বুঝতে পারবেন যদি শুধুমাত্র সম্পদের কারণেই সুলামুল্লাহাম এই পত্র পাঠিয়ে থাকেন আর সম্পদ যদি বিনা যুদ্ধেই সুলামুল আল্লাহাম পেতে শুরু করেন রানী সম্পদ পাঠিয়ে দিচ্ছেন তাহলে তো এর মাধ্যমে বুঝাই যাবে সুলামুল্লাহিস একজন সাধারণ রাজা বাদশাহ সম্পদের কারণে তিনি এই ভূমিকা রাখল করতে চাচ্ছেন যখন সেই হাদিয়া সুলাইমের কাছে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 এখানে দাসির কারগণ তারা বলেছেন সুলাইমান আল্লাহ দুনিয়াবী পার্থিব সম্পদের কথা বুঝাননি যদিও বা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপঢক্ষণের থেকে অনেকগুণে বেশি ছিল শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমানের অধিকারে কিন্তু সুলাইমান যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুয়াতের কথা যে শ্রেষ্ঠত্বের কথা সুলাইমান বুঝিয়েছেন সেটা হচ্ছে এই নবুয়াতের কথা ওহির ইল দিনের জ্ঞান সত্যিকারের হক বা তিলচেনার ক্ষমতা এই বিষয়গুলোকে সুলাইমান বুঝিয়েছেন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 قَالَ لِسُلَيْمَانَ عَلَيْهِ السَّلَامُ تَمَنَّيْتَ يَوْمَ جِئْنَا إِلَيْهِمْ فَلَنَكِيَ إِنَّهُمْ بِجُنُودِ اللَّهِ كِبْرَ لَهُمْ বরং তোমরা এগুলো তার কাছে যাও যে তোমাদেরকে এগুলো দিয়ে পাঠিয়েছে এবং তাকে বলো আমি অবশ্যই তোমাদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যাকে প্রতিরোধ করার শক্তি তোমাদের নেই এবং আমি অবশ্যই তাদেরকে সেই জনপদ থেকে লািতভাবে বের করে দেব পরিণামে সবাই হবে অপমানিত পূর্বের সিদ্ধান্তকে আবারও জানিয়ে দিলেন তিনি বললেন ফিরে যাও যারা এই সমস্ত তোফা পাঠিয়েছে তাদের কাছে এবং গিয়ে বলো এমন এক সৈন্য দল বাহিনী আমি পাঠাচ্ছি যাদেরকে মোকাবেলা করার কোনাইম ইসলাম বললেন এই সমস্ত তোহফা তোমরা নিয়ে ফেরত যাও প্রত্যাখ্যান করলে রানীর কাছে ফিরে এসে রিপোর্ট জানাল সুলাইমান এই তোহফাগুলোকে ফিরিয়ে দিয়েছেন তিনি বুঝতে যে এই ব্যক্তি সুলাইমান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 সভা থেকে রনা দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে আর ওইদিকে সুলাইমান জেরুজালেমে তার পারিষদর্গের নিয়ে তিনি সভায় উপস্থিত সেখানে কি ঘটছে দেখুন সুলাইমান তিনি তারা আমার কাছে আত্মসমাপন করতে আসার আগেই কে আছো তাদের সেই সিংহাসনকে আমার কাছে নিয়ে আসতে পারবে হুদহদ সেই পাখি যখন রিপোর্ট প্রকাশ করেছিল সে তাদের আভিজাত্যের তাদের সাম্রাজ্যের প্রতীক হিসাবে কিসের বর্ণনা দিয়েছিল সাবা সেই সিংহাসনের কথা সিংহাসন তাদের রাজত্বের প্রতীক তাদের গর্ব অহংকার তাদের শ্রেষ্ঠ বিষয় এরকম সিংহাসন শুধুমাত্র সাবা দিয়েছিল ছিল যেটা আর কথা ছিল না তাদের একটা ইউনিক প্রতীক সুলাইম আল্লাহ ইসলাম বললেন যে কে আছো এমন তারা সেখানে তারা সেখান থেকে এখানে আসার আগেই সেই সিংহাসনকে উঠিয়ে এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন সুলাইমান যে ঘটনাগুলো সংঘটিত করছেন সিংহাসনটাকে সেখান থেকে নিয়ে আসা এবং এই যে রানীর কাছে পত্র পাঠাচ্ছেন বা আরও যে ঘটনাগুলো সামনে ঘটবে কেন তিনি এগুলোকে সংগঠন করছেন কি উদ্দেশ্যে তাফসির কার্ক তারা উত্তর দিয়েছেন তিনি বলেছেন সৈদনা সুলাইমান আলাহ ইসলাম তিনি চাইলেন তার নবুয়াদকে সেই রানীর সামনে প্রমাণ করতে এবং এই জন্য আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমান আল্লাহামকে মজিজাগুলো দিয়েছিলেন সেগুলো তার সামনে উপস্থাপন করছিলেন তারা সত্যিকারের নবী এটার জন্য আল্লাহ সুহামতালকে কিছু মুজিজা দিয়ে থাকেন যে মজিজাগুলো তারা সংঘটি করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী ঠিক তেমনিভাবে শাহজানা সুলাইমান আলাহামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্যই ছিল তার মুজিজা তার রাজত্ব তার শক্তি ক্ষমতা এটাই হচ্ছে তার নবত্তের প্রমাণ কাজে এই প্রমাণকে সোলাইমান আল্লাহলাম ব্যবহার করতে চাচ্ছেন যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে এমন এক সাম্রাজ্য দান করো যে আমার পরে আর কেউ কোন লাভ করতে পারবে না এগুলোকে ব্যবহার করে তিনি সেই রানীকে ইসলামী থেকে আহ্বান করতে চাচ্ছিলেন তিনি বুঝতে পারেন তিনি কোন রাজা নন বরং তিনি একজন আল্লাহ নবী রানী থেকে যখন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 ইফ্রিত মিনাল জিনদের মধ্যে সবচেয়ে সে বলল কাজ করার জন্য তৈরি এবং প্রস্তাব দিয়ে বলল এক ইফরিত শক্তিশালী এক একদিন সে বলল আপনার বর্তমান স্থান থেকে আপনার এই মজলিষ থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান সেই দিন নিজের যোগ্যতা নিজের সিভি সে প্রেজেন্ট করছে সুমানের কাছে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 জিন বলছে আপনার সভা থেকে ওঠার আগে উপস্থাপন করব এর থেকে আমরা ঘণ্টার সময় ছিল আসা এর জন্য সময় চেয়েছে সে কয়েক ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা বর্তমান সময় আমরা দেখতে পাই এই দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য উড়ুজাহাজে করেও এই একই রকম সময় লাগে কাজে সেই ইফরিত মিনাল জিন তার গতিবেগ ছিল সেই একই রকমের আল্লাহ এই কাজ করতে তার কতটুকু সময় লাগত কিন্তু বলা হয়ে থাকে যে ফজর থেকে জোহর পর্যন্ত সোলেমান ইসলাম দরবারে বসতেন সেই সময়টাই সে চেয়েছিল কয়েক ঘন্টা সময় সময়ে সেই যুগে এই দীর্ঘ দীর্ঘদূরত্ব এই এতটুকু সময়ের মধ্যে পারি দেওয়া এটা ছিল একটি অকল্পনীয় বিষয় কারণ সেই সময়ে সব থেকে দ্রুতগতির বাহন ছিল উট এবং ঘোড়া এই প্রস্তাব যথেষ্ট ভালো প্রস্তাব গ্রহণযোগ্য প্রস্তাব কিন্তু মজার ব্যাপার হল সাল্লাই এই প্রস্তাবকে নাকচ করে দিলেন কারণ তিনি এর থেকেও ভালো একটা প্রস্তাব লাভ করলেন কয়েক ঘন্টা সময় যথেষ্ট নয় এর থেকে দ্রুত গতির অল্প সময়ে কাজ করা যায় আরেকটি প্রস্তাব তিনি পেলেন আল্লাহ মিনাল আল্লাহ এই প্রস্তাব দিয়েছে এমন এক ব্যক্তি যার কাছে রয়েছে জ্ঞানের শক্তি এটা ফুটে ওঠে তার মধ্যে জ্ঞান ছিল সে জিন্দের মধ্যে যে সুদক্ষই ফ্রি তার থেকেও একটা ভালো প্রস্তাব নিয়ে আসল আল্লাহ বর্ণনা করে বলেন মিনাল যার কাছে আল্লাহ কিতাবের ইলম ছিল ইলমুল মিনাল কিতাব ছিল সে বলল আপনার চোখের পলক ফেলার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন আমি আপনার সামনে এসে উপস্থাপন করব ইল ইচ্ছে সত্যি নলেজ ইজ পাওয়ার কিন্তু সেটা কি ধরনের ইলম ছিল কি ধরনের জ্ঞান ছিল এর বিস্তারিত বর্ণনা আমাদের জানা নেই কারণ আল্লাহ শুধুমাত্র এতটুকু বর্ণনা করেছেন কিতাবের ইল ইলমুল মিনাল কিতাব এখন এটা কোন কিতাব দাবল ইসলামের কিতাব নাকি অন্য কোন কিতাব এই বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না কারণ এটা হচ্ছে ইলমুল গাইব বা আল্লাহ জ্ঞানের অন্তর্ভুক্ত যেটা শুধুমাত্র আল্লাহ সুমতালাই জানেন জ্ঞান এক্ষেত্রে আমরা কোন ইসরায়েলি বর্ণনা রেবায়াতের দিকে যাব না কাল্পনিক এচ্ছাকাহিনীর দিকে না গিয়ে আমরা আমাদের বর্ণনাকে এখানে সীমাবদ্ধ করব বরং আমরা নিশ্চিতভাবে যেটা জানি সেটাই বলবো যেটা হচ্ছে কিতাবের ছিল এবং এখান থেকে যে শিক্ষাটি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে ইলমের শক্তি জ্ঞান এটা হচ্ছে শক্তির উৎস যাই চোখের পলকে সিংহাসন চলে আসল সুলাইম আলাহ ইসলামের চোখের সামনে সুলাইম আল্লাহ ইসলামের অধীনে আল্লাহাম সুফান আল্লাহ এই ধরনের শক্তিগুলোকে দিয়েছেন আমরা বুঝতে পারি এটাও একটা প্রমাণ সুলেমান ইসলামের রাজত্ব কত শক্তিশালী ছিল যেটা সেই যুগে চিন্তাও করা যায় না চোখের পলকে সিংহাসন সেই ইএমএম থেকে রেউজ আলমে আল্লাহ তাকে নিয়ে আসার ক্ষমতা দান করেছিলেন এরকম একটা ঘটনা সংঘটিত সুলেমান তিনি যখন দেখলেন তা তাঁর সামনেই দাঁড়ানো সিংহাসন তখন তিনি বললেন এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ তিনি সেই কৃতিত্ব এ ক্রেডিট সেই জ্ঞানী ব্যক্তিকে দিলেন না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 সেগুলো আমাদের নিজেদের দোষী আসে যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে এরপর সাইদিনা সুলাইমান তিনি বললেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ নাম কৃতজ্ঞ সেটা দেখার জন্য আল্লাহ সুহামতাল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এগুলো সবই হচ্ছে আমার জন্য পরীক্ষা এটা দেখার জন্য যে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিনা যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয় নিজের নফসের উপকারের জন্যই কৃতজ্ঞ হয় যখন আমরা আল্লাহ মহাতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ সুক্রিয়া আদায় করি এর মাধ্যমে আমরা আল্লাহ মহাতালা কোনো উপকার করি না বরং আমরা আমাদের নিজেদেরই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 এরপর যখন ইএমএন থেকে সফর করে রানী রেবসে পৌঁছালেন তাকে জিজ্ঞাসা করা হল সিংহাসন দেখুন তো আপনার সিংহাসন দেখতে এইরকম ছিল কিনা এখানে একটি সহজ প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার সিংহাসনের মত হ্যাং অথবা না এই ধরনের একটা প্রশ্ন সরাসরি যে একটা উত্তর তিনি দিতে পারতেন আরেকটি বিষয় লক্ষণীয় যে যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে গর্ব ছিল অহংকার ছিল সাবার সেই বিশাল সিংহাসন একই রকম একটা সিংহাসন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 আল্লাহ কোরআন বলেছেন সুলামুল বললেন এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইল এসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহ সুতার কাছে আত্মসমর্পণ করেছি সেই যে জিনিসটি হিমানন্ত বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহ মহামতোলাকে বাদ দিয়ে অন্যের গোলামী করা কাজেই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহল বলছেন যেই রানী সাবার রানী সে অমুসলিম ছিল কাফের ছিল তার কারণ হচ্ছে তার পরিবারিকতা তার পরিবেশ তার বেড়ে ওঠার পরিবেশ সেটা ছিল দূষিত এক কুফুরী সমাজ কুফুরি সিস্টেম কাজেই তিনি সেই পরিবেশেরই একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছেন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 সুলামান ইসলামের একটি বিশেষ প্রাসাদ ছিল আশ্চর্যজনক ছিল তার মধ্যে একটা হচ্ছে সেই নিচে কি আছে সেই প্রাসাদের বই যাচ্ছে নদী বই যাচ্ছে ঝর্ণা প্রাসাদ থেকে বানানো হয়েছে পানির ওপরে সুহানো কাচের মেঝে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 এতগুলো আয়োজন তাকে কি কি নিয়াম দিয়েছেন আল্লাহ যেমন সুলাইমানের নবুয়াতের সেই প্রমাণগুলোকে তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রাসাদ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 প্রতি সেই রবের প্রতি আনুগত্যের স্বীকৃতি দিলাম তিনি জগৎ শেষ। এখন এই ঘটনার যদি সঠিক ডিরেকশন আমাদের জানা না থাকে তাহলে এখান থেকে আমরা কখনোই শিক্ষাগুলোকে করতে পারব না শাহখানো তিনি বলেন আমরা আগেও বলেছি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 আর মানুষেরা কাল্পনিক কেচ্ছা কাহিনী তৈরি করে পুরো ঘটনা ডিরেকশন ঘটিয়ে দিল আর একদিকে একটা প্রেম কাহিনী কাজে এই কাল্পনিক কেচ্ছা কাহিনীগুলো নিয়ে আমরা কখনোই মাথা খাওয়াবো না বা সময় নষ্ট করব না কারণ এগুলো সত্যি নয় যার কোন ভিত্তি বা দলিল নেই এগুলো আল্লাহ আমিয়াদের উপরে আরোপ করা অসম্মানজনক কিছু বর্ণনা কাজে এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহালা কেন এই ঘটনাগুলোকে কুরানা আমাদের সামনে উল্লেখ করেছেন কারণ যেন আমরা এগুলো থেকে ইব্রাহ শিক্ষা গ্রহণ করতে পারি ইব্রাহ মানে হচ্ছে শিক্ষা বা নির্যাস শিক্ষামূলক কাহিনী কোরআনে যে বিষয়গুলোকে উল্লেখ করেননি এ কারণে উল্লেখ করেননি কারণ সেগুলোর মধ্যে কোন শিক্ষণীয় বিষয় নেই কাজে এই কাহিনীগুলো জানা কাহিনীগুলো কোন উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে এই শিক্ষাগুলো কি কিভাবে প্রয়োগ করতে হবে এই প্রয়োগ ক্ষমতা প্রয়োগ বুদ্ধি আমাদেরকে থাকতে হবে এটাই আমাদের কাজে আসবে এটা আমরা শিক্ষা লাভ করব নাফি বা ইলম যে জ্ঞান কোন কাজে আসে না যার কোন প্রয়োগ নেই সেগুলো থেকে আমরা দূরত্ব অবলম্বন করব গল্পের সার অংশ ঘটনার সার অংশ হচ্ছে এটাই আল্লাহ মোহামতাল যে সুবিশাল নিয়ামতগুলো দিয়েছিলেন বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন যে রিসোর্সগুলো দিয়েছেন সম্পদ দিয়েছেন সবগুলোকে সুলাইম ব্যবহার করেছেন দিনের খেদমতে এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পুজারী বিলকিস সাবার রানী সেই ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল এটাই হচ্ছে এই ঘটনা সব থেকে বড় শিক্ষা আমাদের সম্পদ আমাদের রিসোর্স আমাদের সক্ষমতাকে দিনের কাজে ব্যবহার করা হয়েছে কি আমাদের দিন উপস্থাপন করবেন সুলেমান আল্লাহামকে কারণ তার যে ধন সম্পত্তি যে নিয়ামত এই সবগুলোকে তিনি ব্যবহার করেছেন দিনের কাজে দিন এক খেদ মতে আলা रईनडस मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू www.raindropsmedia.org डट रईनड मीडिया डट ऑर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट